আসসালামাইকুম আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি ইসলামী আকিদার পর্ব নিয়ে এ পর্বের যা থাকছে সেটা হচ্ছে তাকদীরের পর্যায় গুলো তাকদিরের পর্যায় গুলো অবশ্যই দৃষ্টিকোণ অনুযায়ী আমাদেরকে জেনে নিতে হবে বা যে পর্যায়গুলো রয়েছে সেগুলো বিস্তারিত ভাবে বলতে চেষ্টা করছি সেগুলো পর্যায় হচ্ছে আল্লাহ জাম সবকিছু জানেন এবং তিনি মানুষের কাজ বাস্তবায়নের আগে মানুষ কাজ করার আগেই তিনি মানুষের কাজ সম্পর্কে জেনে থাকেন এটার প্রমাণ হচ্ছে আল্লাহ নিজেই বলেন সুরের طلاق بر نمبر 83 کے درمیان ان اللہ قد احاط بكل شيء علم جن निश्चय اللہ جسانو প্রত্যেক জিনিসের জ্ঞানকে আয়ত্ত করে রেখেছেন দ্বিতীয় পর্যায়ে হচ্ছে লিখে ফেলা এটার মানে হচ্ছে এই কথা বিশ্বাস করে যে আল্লাহ প্রত্যেক জিনিসের পরিম্বর মধ্যে আল্লাহ বলেন প্রতি বিশ্বাস রাখা যে যত কিছু এই দুনিয়াতে ঘটবে সব আল্লাহর ইচ্ছাই ঘটবে সুরে তাকুই আঠাশ থেকে উনত্রিশ নম্বর আল্লাহ বলেন আল্লাহ বলছেন যে ভালো হতে চায় সে যেন ভালো হয়ে যায় আল্লাহ যার ব্যাপারে ভালো হওয়া চাইবেন সেই ভালো হবে বাস্তবায়িত হবে না যতক্ষণ পর্যন্ত সর্বজগতের প্রতি পালক আল্লাহ না চাইবেন তাইলে প্রথমে মানুষের চাইতে বলা হয়েছে সেই ভিত্তিতে আবার সেটা কার্যকরী কখন হবে যখন আল্লাহর ইচ্ছে তার সাথে মিলে যাবে চতুর্থ নম্বরে যে পর্যায়ে সেটা সৃষ্টি করা এর মানে হচ্ছে তিনি হ্যাঁ এই দুনিয়াতে যা কিছু ঘটবে সেটার স্রষ্টা অবশ্যই আল্লাহ এই ব্যাপারে সুরেশ হুমারের বাষট্টি নম্বরে আল্লাহ বলেন আল্লাহ सर्वस्तुर स्रस्टा एवं स्वाचुर अभिभावक दायित्वशील एन कथा हम कई তিনি বলেন শুনেছি তিনি বলেন समस्त सृष्टि भाग्य लिखे रेखे आकार जमीन सृष्टि पंचाइश हजार बस आगे मा तख अल्लासु पानी छोड़ চিন্তা করতে হবে না আমাদের যা হওয়ার তা হবেই কিন্তু কে পরকালের ভালো চিন্তা করে ভালো কাজ করতে হবে এটা হচ্ছে আমাদের করণীয় এটা ছাড়া আমাদের উপায়ে থাকবে না কারণ ভবিষ্যৎ সম্পর্কে আমরা কর্মপদ্ধতি বলে দিবে যে আমরা ভালো না খারাপ মানুষ আল্লাহ আমাদেরকে সঠিক পরিচালিত করুন সেটারই দরখাস্ত রেখে এখানে শেষ করছি ওসল্লাহিজ